ত্রয়ংশ অধ্যায়ে জয় জয়্রীকৃষ্ণ চৈতন্য গুণনিধি জয় বিশ্বম্বর জয় ভবাদিধি জয় জয় নিত্যানন্দ প্রিয় দ্বিজরা জয় জয় চৈতন্যের ভকত সমাজ হন মতে নবদ্ীপে প্রভু বিশ্বম্ভর ক্রিয়া করে নয় সর্ব নয় নোচর দিনে দিনে মহানন্দ নবদ্বীপ পুরী বৈকুণ্ঠ নায়ক বিশ্বম্বর বতরী প্রিয়তম নিত্যানন্দ সঙ্গে কুতুহলে ভক্ত সমাজে নিজ নামর সে খেলে প্রতিদিন নিশাভাগে করয় কীর্তন ভক্ত বিনো থাকে না পায় অন্যজন এত বড় বিশ্বম্ভর শক্তির মহিমা ত্রিভুবনে লঙ্ঘিতে না পারে কেহ সীমা অবচরে দূরে থাকি মিলি দশ পাচে মন্দমাত্র বলে জম ঘরে যায় পাচে কেহ বলে কলিকালে কিসের বৈষ্ণব যত দেখো হের পেট পোশাগুলা সব কেহ বলে এগুলার বান্ধি হাত পায়। জলে ফেলি দিয়ে যদি তবে দুঃখ যায় কেহ বলে আরে ভাই জানি হ নিশ্চিত গ্রাম খান নষ্ট করল নিমাই পণ্ডিত ভয় দেখায়েন সবে দেখিবার তরে অন্তরে নাহিকো ভাগ্য যে কি করে সংকীর্তন করে প্রভু সচির জগতের চিত্তবৃত্তি কর এ দেখিতে না পায় লোক করে অনুতাপ সবেই অভাগ্য বলি ছাড় নিঃশ্বাস কেহবা বা কাহার ও পরিহার করে সঙ্গে সংকীর্তন গিয়া দেখি বারতরে প্রভু সে সর্বদাসে জানে এই ভয়ে কেহকারে না স্থানে এক ব্রহ্মচারী সেই তপস্বী পরম সাধু বসয়ে নির্দ অন্ন সেবে না রে ভক্ত বিনা অন্যজন সেই বিপ্র প্রতিদিন শিবাশের স্থানে নৃত্য দেখিবার লাগে সাধয়ে আপনে তুমি যদি একদিন কৃপা কর মরে আপনে লইয়া যা হো বাড়ির ভিতরে তবে সে দেখিতে পাও পণ্ডিতের নৃত্য লোচন সফল করো হৃত এই মত প্রতিদিন সাধে ব্রাহ্মণ আর দিনে শ্রীনিবাস বলিলা বচন তোমারে তো জানি সর্বকাল বড় ভালো ব্রহ্মচর্যে ফলাহারে গাইলা কালো কোনো পাপ নাহি জানি তোমার শরীরে দেখিবার তোমার তো আছে অধিকারে প্রভুর সে আজ্ঞা কেহ যাইবারে সঙ্গপে থাকিবা এই বলিল তোমারে এত বলি ব্রাহ্মণের লইয়া চলিলা একদিকে আড় হই সঙ্গপে রহিলা নৃত্য করে চতুর্দশ ভুবনের নাথ চতুর্দিকে মহাভাগ্যবন্ত বরগোসাধ কৃষ্ণ রাম মুকুন্দ মুরারি বনমালী সবে মিলি গায় হই মহাকুতুহলি নিত্যানন্দ গদাধর ধরিয়া বেড়ায় আনন্দে দ্বৈত সিংহ চারিদিকে ধায় পরানন্দ সুখে কে হো নাহি জানে বৈকুণ্ঠ নায়ক নৃত্য করয়ে এপনে হরি বল হরি বল হরি বল ভাই ইহা বই আর কিছু শুনিতে না পাই অশ্রু কম্পলো মহর্ষ সঘন হুঙ্কার কে কহিতে পারে বিশ্বম্বরের বিকার সর্বজ্ঞের চূড়ামণি বিশ্বম্বর রায় জানে দিজ লুকাইয়াছ এ থায় রহিয়া রহিয়া বলে প্রভু বিশ্বম্বর আজি কেন প্রেমযোগ না পাও নির্ভর কেহ জানি আছে বাড়ির ভিতরে কিছু নাহি বুঝি সত্য কহ দেখি মরে ভাই পাই শ্রীনিবাস বলে বচন পাভু নাহি আগমন সবে এক ব্রহ্মচারী বরসু ব্রাহ্মণ সর্বকাল পয়পান নিষ্পাপ জীবন দেখিতে তোমার নৃত্য শ্রদ্ধাতার বড় নিবৃতে আছে প্রভু জানি আছো দড় শুনি ক্রোধা বেশে তবে বলে বিশ্বম্বর ঝাট জাট বাড়ির বাহির লইয় মোর নৃত্য দেখিতে উহার কোন শক্তি পয়প্পান করিলে কি মতে হয় ভক্তি দুই ভূজ তুলি প্রভু অঙ্গলি দেখায় পয়প্পাণে কভু মোরে কেহ না হি পায় চণ্ডালেও মহার স্মরণ যদি লয় সেও মোর মুই তার জানি হ নিশ্চয় সন্ন্যাসীও মোর যদি না লয় শরণ সেহ মোর নহে সত্য বলিলু বচন গজেন্দ্র বানোর গোপে কী তপ করিল বল দেখি তারা মোহে কেমতে পাইল অসুরেও তপ করে কি হয় তাহার বিনে মোর শরণ লইলে নাহি পারভু বলে পয় পাণে মোরে নাহি পায় সকল করিমুচূর্ণ দেখিবে থায় মহাভয়ে ব্রহ্মচারী হইলা বাহির মনে মনে চিন্তায় ব্রাহ্মণ মহাদীর এই বড় ভাগ্যময়ী যে কিছু দেখিলু অপরাধ অনুরূপ শাস্তিও পাইলু অদ্ভুত দেখিলু নিত্য অদ্ভুত কীর্তন অপরাধ অনুরূপ পাইলু তর্জন শিবক হইলে মত বুদ্ধি হয় শিবকেশে প্রভুর সকল দণ্ডশয় এই মতো চিন্তিয়া চলিতে দ্বিজবর জানিলেন অন্তর জামি প্রভু বিশ্বম্বর ডাকিয়া নিয়া পুন করুণাসাগর পাদপদিলাতার মস্তকর প্রভু বলে তপ করি নাকরহ বল বিষ্ণুভক্তি সর্বশ্রেষ্ঠ জানহ কেবল আনন্দে ক্রন্দন করে সেই বিপ্রবর প্রভুর করুণাগুণ স্মরে নিরন্তর হরি বলি সন্তোষে সকল ভক্তগণ দণ্ডবত হইয়া পড়িল ততক্ষণ শ্রদ্ধা করি যেই শুনে সব রহস্য গৌরচন্দ্র প্রভুতারে মিলিব অবশ্য ব্রহ্মচারী প্রতিকৃপা করিয়া ঠাকুর আনন্দ আবেশ নৃত্য করেন প্রচুর সেই দ্বীজ চরণে আমার নমস্কার চৈতন্যের দণ্ডে হইল হেনবুদ্ধি আর এই মতো প্রতিনিসা কর কীর্তন দেখিবারে শক্তি নাহি ধরে অন্যজন, অন্তরে দুঃখিত সব লোক নদী আর সবে পাশীরে মন্দ বলয় অপাল। পাপিষ্ঠ নিন্দক বুদ্ধি নাশের লাগিয়া হেন মহোৎসব দেখি বারে না হইয়া মরে এ হেন কীর্তনে পাপিষ্ঠ পাচণ্ডী লাগে নিমাই পণ্ডিত ভালো রেও দেন কদাচিৎ দেহ সে কৃষ্ণের ভক্ত জানেন সকল তাহার হৃদয় পুনি পরম নির্মল আমরা সবার যদি তাকে ভক্তি থাকে তবে নৃত্য অবশ্য দেখিব কোনো পাকে কোনো নগরিয়া বলে বসি থাকো ভাই নয়ন ভরিয়া দেখি বাং সংসার উদ্ধার লাগে নিমাই পণ্ডিত আর মাঝে আসি হইলা বিদিত ঘরে ঘরে নগরে নগরে প্রতিদ্বারে করিবেন সংকীর্তন বলিল তো মরে ভাগ্যবন্ত নগরিয়া সর্ব পণ্ডিতের গণ সবে নিন্দা করি মরে দিবস হইলে সব নগরিয়া গণ প্রভু দেখিবারে তবে করেন গমন কেহবা নুতন্দ্রব্য নূতন কারো হাতে কলা কেহ ঘৃত কেহ দধি কেহ দিব্যমালা লইয়া চলেন সবে প্রভু দেখিবারে প্রভু দেখি সর্বলোক দণ্ডবত করে প্রভু বলে কৃষ্ণ ভক্তি হৌক সবার কৃষ্ণ নাম গুণবই নবলি হওয়ার আপনার সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র সুন্ন হিসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে প্রভু কাহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর হাতে তালি দিয়া হর এ নম গোপাল রাম সিমধু সুদন সংকীর্তন কহিলয়ে তোমার সভাকারে স্ত্রী পুত্রে বাপে মিলি কর গিয়া ঘরে প্রভু মুখে মন্ত্র পাই সবার উল্লাস দণ্ডবত করি সবে চলে নিজবাস নীলবধি সবেই জপেন কৃষ্ণ নাম প্রভুর চরণকায় মনে করি ধ্যান সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি কীর্তন করেন সবে দিয়া করতালি এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন সচির নন্দন সবারে উঠিয়া প্রভু আলিঙ্গন করে আপন গলার মালা দেয় সব আকারে দন্তে তৃণ করি প্রভু পরিহার করে অহর ভাই সজ হ কৃষ্ণের প্রভুর দেখিয়া আরতি কান্দে সর্বজন কায় মনোবাক্য লইলেন সংকীর্তন পরম আহ্লাধে সব নগরিয়াগণ, গণ হাতে তালে দিয়া বলে রামনারায়ণ মৃদাঙ্গ মন্দিরা শঙ্খ আছে সর্বঘরে দুর্গোৎসব কালে বাদ্য বাজাবার তরে সেই সব বাদ্যবে কীর্তন সময়ে গায়েন বায়েন সবে সন্তোষ হৃদয়ে হরি ও রাম রাম হরি ও রাম রাম এই মতো নগরে উঠিল ব্রহ্মনাম খোলা বেচার শ্রীধর যায়েন সেই পথে দীর্ঘ করি হরি নাম বলিতে বলিতে শুনিয়া কীর্তন আরম্ভিলা মহানৃত্য আনন্দে বিহবল হইলা চৈতন্যের অভৃত দেখিয়া তাহান সুখ নগরিয়াগণ। বেড়িয়া চৌদিকে সবে করেন কীর্তন গড়া গরি যায়েন শ্রীধর বহির মুখ সকল দূরেতে থাকি হাসে কোনো পাপি বলে হ্যারো দেখো ভাই সব খোলা বেচা মিনসাও হইল বৈষ্ণব পরিধান বস্ত্র নাহি পেটে নাহি ভাত লোকের জানায় ভাব হইল আমাত নগরিয়া গুলা বলে মাগি খাই মরে আকালেতে দুর্গোৎসব আনিলে ক ঘরে এই মতো পাশাবল গয়ে সদায় প্রতিদিন নগরিয়া গণে কৃষ্ণ গায় একদিন দৈবে কাজী সেই পথে যায় মৃদঙ্গ মন্দিরা শঙ্খ শুনিবারে পায় হরি হরিনাম কোলাহল চতুর্দিকে মাত্র শুনিয়া সংরে কাজী আপনার শাস্ত্র কাজী বলে ধর ধর আজি কর কার্য আজিবা কি করে তোর নিমায় আচার্য আথে ব্যাথে পলাইল নগরিয়া গন মহাত্রা শেখ কেহ না করে বন্ধন যাহারে পাইল কাজী মারিল তাহারে ভাঙ্গিল মৃদঙ্গ আনাচার কইল দ্বারে কাজী বলে হিন্দু আনি হইল নদিয়া করিমিহার শাস্তি নাগালি পাইয়া ক্ষমা করি যাও আজি দইবে হইল রাতি, আর দিন নাগালি পাইলে লইব জাতি এই মত প্রতিদিন দুষ্টগণ লইয়া নগর ভ্রমে কাজী কীর্তন চাহিয়া দুঃখে সব নগরিয়া থাকে লুকাইয়া হিন্দুগণে কাজী সব মারে কদর থিয়া কেহ বলে নাম লইব মনে মনে পুরা হরি হুড়াহরি আছে কোন বা পুরাণে লঙ্গিলে বেদের বাক্য এই শাস্তি হয় জাতি করিয়াও এগুলার না হি ভয় নিমাই পণ্ডিত যে করেন অহংকারে সবে চূর্ণ হইবে কাজির দুয়ারে নগরে নগরে যে বলেন নিত্যানন্দ দেখো তার কোন রঙ্গ উচিত বলিতে হই আমার আপাষণ্ড ধন্য নদিয়ায় এত উপজিল ঘণ্ড भयो किचु नहीं कर प्रत्युतर प्रभु स्थानी गिया करें नोचर कयर ना करी कीर्तन प्रतिदिन बुलश्रे कवद्वीप छिया जा बने गोचरिल दुई तुम चरणे कीर्तने बाधुनी प्रभु विश्वम्भर ক্রোধে হইলেন প্রভু রুদ্রমূর্তিধর হুঙ্কার করে প্রভু সচির নন্দন কর্ণধরি হরি বলে নগরী আগন প্রভু বলে নিত্যানন্দ হও সাবধান খনে চলো সব বৈষ্ণবের স্থান সরব নবদ্বীপে আজই করুমু কীর্তন দেখো মরে কোন কর্ম করে কোন জন। দেখো আজি কাজীর পোড়াংঘরদার কোন কর্ম করে দেখো রাজা বা তাহার প্রেমভক্তি বৃষ্টি আজি করিব বিশাল পাশ্ডীগণের সে হইব আজিকাল চলো চলো ভাই নগরিয়াগণ সর্বত্র আমার আজ্ঞা করহ কথন কৃষ্ণের রহস্য আজি দেখিবে যে এক মহাদ্বীপ লইয়া আসিবে ভাঙ্গিব কাজির ঘর কাজীর দুয়ারে কীর্তন করিমু দেখো কোন কর্ম করে অনন্ত ব্রহ্মাণ্ড মোর সেবকের দাস মুই বিদ্যমানেও কি ভয়ের প্রকাশ তিলার ঢেক ভয় কেহ না করিহ মনে বিকালে আসবে ঝাট করিয়া ভোজনে ততক্ষণে চলিলেন নগরিয়াগণ পুলকে পূর্ণিত সবে কিসের ভোজন নিমাই পণ্ডিতাজি নগরে নগরে নাচিবেন ধনী হইল প্রতি ঘরে ঘরে যার নৃত্য না দেখিয়া নদিয়ার লোক কত কোটি সহস্র করিয়া আছে শোক হেন জন নাচিবেন নগরে নগরে আনন্দে দেউটি বাঁধে প্রতি ঘরে ঘরে বাপে বাঁধিল পুত্র বাঁধে আপনার কেহ কারে হরিসে না পারে রাখিবার তার বড় তার বড় সবেই বাধেন বড় বড় ভাণ্ডে তৈল করিয়া লয়েন অনন্তর বুধ লক্ষ লোকনদিয়ার দেউটির সংখ্যা করিবার শক্তিকার মধ্যে যে যে ব্যবহারে বড় হয় সহস্রেই কাজাইয়া কোনো জন লয় হইল দেউটিময় নবদ্বীপপুর স্ত্রীবাল বৃদ্ধের রঙ্গ বাড়িল প্রচুর ইহো শক্তি অন্যের কি হয় কৃষ্ণবিনে তবু পাপী লোক না জানিল এতদিনে ঈষদ আজ্ঞায় মাত্র সর্বনবদ্বীপ চলিলা দেউটিল ই প্রভুর সমীপ শুনি সর্ববৈষ্ণব আইলা ততঃক্ষণ সবারে করেন আজ্ঞা শচির নন্দন আগে নৃত্য করিবেন আচার্য গোসাই এক সম্প্রদায় গাইবেন তা নাই মধ্যে নৃত্য করি যাইবেন হরিদাস এক সম্প্রদায় গাইবেন তার পাশ তবে নৃত্য করিবেন শিবাস এক সম্প্রদায় গাইবে তান ভীত নিত্যানন্দ দিকে মাত্র চাহিলেন প্রভু নিত্যানন্দ বলে তোমার না ছাড়িব প্রভু ধরিয়া বলিব প্রভু এই কার্য মোর তিলে করৃদয়ে পদ না ছাড়িব তোর স্বতন্ত্র নাচিতে প্রভু মোর কোন শক্তি যথা তুমি তথা আমি এই মোর ভক্তি প্রেমানন্দ ধারা দেখি নিত্যানন্দ অঙ্গে আলিঙ্গন করি রাখিলেন নিজ সঙ্গে এই মত যার যেন চিত্তের উল্লাস কেহ বা স্বতন্ত্র নাচে কেহ প্রভুপাস মন দিয়া শুনো ভাই নবর কীর্তন যে কথা শুনিলে ঘুচে কর্মের বন্ধন গদাধর ভক্তেশ্বর মুরারী শ্রীবাস গোপীনাথ জগদীশ বিপ্র গঙ্গা দাস রামাই গোবিন্দানন্দ শ্রীচন্দ্রশেখর বাসুদেব শ্রীগর্ভ মুকুন্দ শ্রীধর গোবিন্দ জগদানন্দ নন্দনাচার্য শুক্লম্বর আদি যে যে জানে এই কার্য অনন্ত চৈতন্য ভৃত্য কত জানি নাম বেদাভ্যাস ব্যক্ত হইব পুরাণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পারিষদে প্রভু নাচে ইহা বর্ণিবারে কি নরের শক্তি আছে অবতার এমতো কি আছে অদ্ভুত যাহা প্রকাশলেন হইয়া তিলে সচি সুতারে বিশ্বম্বরের উল্লাস অপরাহ্ন হইল পরকাশ ভক্ত গণের চিত্তে কি হইল আনন্দ সুখ সিন্ধু মাঝে ভাসে সব ভক্ত নগরে নাচিব প্রভু কমলার কান্ত দেখিয়া জীবের দুঃখ ঘুচিবনে তান্ত শ্রীবালক বৃদ্ধ কি বাহার ও আনন্দ গধূলি সময়াসী হইল প্রবেশে কোটি কোটি লোক আসি আছয় দুয়ারে পরশিয়া ব্রহ্মাণ্ড শ্রীহরি ধ্বনি করিলা প্রভু শচির শব্দে পরিপূর্ণ হইল সবারও শ্রবণ হুঙ্কারের শব্দে সবে হইলা বিহবল হরি বলি সবে দীপ জ্বালিল সকল লক্ষ কোটি দ্বীপ সব চতুর্দিকে জলে লক্ষ কোটি লোক চারিদিকে হরি বলে কিশোভা হইল সে বলিতে শক্তিকার কি সুখের না জানি হইল অবতার কী বা চন্দ্র শোভে কী শোভে দীনমণি কিবা তারা গণ কিছুই না জানি সবে ময়ে দেখি সকল আকাশ জ্যোতি রূপে কৃষ্ণ কিবা করিলা প্রকাশ হরি বলি ডাকিলেন গৌরাঙ্গ সুন্দর সকল বৈষ্ণবগণ হইলা সত্তর করিতে লাগিলা প্রভু বেড়িয়া কীর্তন সবার অঙ্গেতে মালা শিফাগু চন্দন করতাল মন্দিরা সবার শোভে করে কোটি সিংহ জিনিয়া সবেই শক্তি ধরে চতুর্দিকে আপন বিগ্রহ ভক্তগণ বাহির হইলা প্রভু শিশন প্রভুমাত্র বাহির হইলা নৃত্যরাশে হরি বলি সর্বলোক মহানন্দে ভাসে সংসারের তাপ হরে শ্রীমুখ দেখিয়া সর্বলোক হরি বলে আনন্দ হইয়া জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের সীমা হেন না করিব উপমা, অনুসারে, অন্যথা সে রূপ কহি বারে কে বাপারে জ্যোতির্ময় কনক বিগ্রহ বেদসার চন্দনে ভূষিত যেন চন্দ্রেরও আকার চাচর চিকুরে শোভে মালতীর মালা মধুর মধুর হাসে যিনি সর্বকলা ললাটে চন্দন শোভে ফাগু বিন্দু বাহু বাহুতুলি হরি বলে শ্রীচন্দ্রবদনে আজানো লম্বিত মালা সর্ব অঙ্গে দোলে সর্ব অঙ্গতিতে পদ্ম নয়নের জলে দুই মহাভুজ হেন কনকের স্তম্ভ পোলকে সভায় যেন কনক কদম্ব সুরঙ্গ অধরতি সুন্দর দর্শনমূলে শোভা করে ভুযুগ পত্তন গজেন্দ্র জিনিয়াসকন্দ হৃদয় সুপিন তহি সূত্র শুক্লযজ্ঞ সূত্রতিখিন চরণারবিন্দের মা তুলসিরস্থান পরম নির্মল সূক্ষ বাসপরিধান উন্নত নাসিকা সিংহ গ্রীব মনোহর সবা হইতে সুপ্রীত সুদীর্ঘ কলে বর যে সেখানে থাকিয়া সকল লোক বলে দেখো ঠাকুরের কে শোভে না না ফুলে এতেক লোকের সে হইল সমুচ্চয় সরি সপ পড়িল তলনা হি হয় তথাপিহ হেন কৃপা হইল তখন সবেই দেখেন সুখে প্রভুর বদন প্রভুর শ্রীমুখ দেখি সব নারীগণ হুলাহুলি দিয়াহরি বলেক্ষণ কান্দির সহিত কলা সকল দুয়ারে পূর্ণ ঘট শোভে নারী কেলো আম্রসারে গীতের প্রদীপ জলে পরম সুন্দর দধি দুর্বা ধান্যদিব্য বাটার উপর এই মতো নদীয়ার প্রতি দ্বারে দ্বারে হেন নাহি জানে হা কঞ্জন করে বলে স্ত্রী পুরুষ সব লোকপ্রভু সঙ্গে কেহ কাহো না জানে পরমানন্দ রঙ্গে চোরের আছি চিত্ত এই অবসরে আজ চুরি করিবাং প্রতি ঘরে ঘরে শেষে চোর পাশরিল ভাব আপনার হরিবই মুখে কারো নাই সে আর হইল সকল পথ ক্ষয় করিময় কেবা করে কেবা ফেলে হেন রঙ্গ হয় স্তুতি হেন নামানি হই সকল কথা এই মতো হয় কৃষ্ণ বিহরে ন যথা নবলক্ষ প্রাসাদ দ্বারকা রত্নময় নিমেষ হইল এই ভাগবতে কয় যে কালে যাদব সঙ্গে সেই দ্বারকায় জলকেলি করিলেন এই দ্বিজড়ায় জগতে বিদিত হয় লবণ সাগর ইচ্ছা মাত্র হইল অমৃত জলধর হরিবংশে কহেন সেসব গোপ্য কথা এতে কিছু না করি হইথা সেই প্রভু নাচে নিজ কীর্তনে বিহবল আপনে উপসন্ন সকল মঙ্গল ভাগীরথী তীরে প্রভু নৃত্য করি যায় আগে পাচে হরি বলি সর্বলোকে ধায় আচার্য গোসাই আগে জনজকতল নৃত্য করি চলিলেন পরানন্দ হইয়া তবে হরিদাস কৃষ্ণ রসের সাগর আজ্ঞায় চলিলা নৃত্য করিয়া সুন্দর তবে নৃত্য করিয়া চলিলা শ্রীনিবাস কৃষ্ণ সুখে পরিপূর্ণ যাহার বিলাস এই মতো ভক্তগণ আগে নাচি যায় সবারে বেড়িয়া এক সম্প্রদায় গায় সকল পশ্চাতে প্রভু গৌরাঙ্গ সুন্দর যায়েন করিয়া নৃত্য অতি মনোহর মধু কণ্ঠ হইলেন সর্বভক্তগণ কভু নাহি গায়ে সেহ হইল গায়ন মুরারি মুকুন্দ দত্ত রামাই গোবিন্দ বক্রেশ্বর বাসুদেব আদি ভক্তবৃন্দ সবেই নাচেন প্রভু বেরিয়া গায়েন আনন্দে পূর্ণিত প্রভু সংহতি যায়েন নিত্যানন্দ গদাধর যায় দুই পাশে প্রেম প্রেমসুধা সিন্ধু মাঝে দুই দুইজন হাসে চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে লক্ষ কোটি লোক ধায় প্রভুরে দেখিতে কোটি কোটি মহাতাপ জ্বলিতে লাগিল চন্দ্রের কিরণ সর্ব শরীরে হইল চতুর্দিকে কোটি কোটি মহাদ্বীপ জলে কোটি কোটি লোক চতুর্দিকে হরি বলে দেখিয়া প্রভুর নৃত্য অপূর্ব বিকার আনন্দে বিহবল সব লোক নদীয়ার ক্ষণে হয় প্রভু অঙ্গ সব ধুলাময় নয়নের জলে খনে সব পাখালয় সে কম্প সে সেবা পুলক দেখিতে চিত্তবৃত্তি লাগয়ে নাচিতে নগরে উঠিল মহাকৃষ্ণ কোলাহল হরি বলি ঠাই ঠাই নাচয়ে সকল হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি বলি নাচয়ে সকল ভাগ্যবান ঠাই ঠাই এই মতে মেলি দর্শক আছে কেহ গায়ে কেহ গায়ে কেহ মাঝে নাচে লক্ষ লক্ষ কোটি কোটি হইল সম্প্রদায় আনন্দে নাচিয়া সর্ব নবদ্বীপে যায় হর এ নম কৃষ্ণ যাদবাই নম গোপাল গোবিন্দরাম সিমধুসূদন কেহ কেহ নাচয়ে হইয়া এক দশে পাচে নাচে কাহা দিয়া করতালি দুই হাত জোড়া দ্বীপ তৈলের ভাজনে এবার অদ্ভুত তালি দিলেন কেমনে হেন বুঝি বৈকুণ্ঠ আইলা নবদ্বীপে বৈকুণ্ঠ স্বভাব ধর্ম পাইলে কোলো কে জীবমাত্র চতুর্ভুজ হইল সকল না জানিল কেহ কৃষ্ণ আনন্দে বিহল হস্ত যে হইল চারি তাহের নাহি জানে আপনার স্মৃতি গেল তবে তালি কেন হেন মতে বৈকুণ্ঠের সুখে নবদ্বীপ নাচিয়া যায় সবে গঙ্গার সমীপ বিজয় করিলা যেন নন্দ বালা হাতে তে মোহন বাসি গলে এই মত করিয়া সর্বলোক পাশরিলা যত গড়াগড়ি যায় কেহ মালসাটপুরে কাহারও জিউ হয় না না মতো বাক্যসপুরে কেহ বলে এবে কাজী বেটা গেল কোথা লাগি পাও এখন ছিন্ডাইয়া ফেলো মাথা রড় দিয়া যায় কেহ পাশী ধরিতে কেহ পাশ্ডীর নামে কিলায় মাটিতে না জানি বা কত জনে মৃদঙ্গ বাজায় না জানি বা মহানন্দে কত জনে গায় হেন প্রেম বৃষ্টি হইল সর্বনদিয়ায় বৈকুণ্ঠ সেবক যাহা চাহে সর্বথায় যে সুখে বিহবল অজ অনন্ত শঙ্কর হেন রসে ভাসে নগর, গঙ্গা তীরে তীরে প্রভু বৈকুণ্ঠেরও রায় সাঙ্গ পাঙ্গ অষ্টপারি সদে যায় পৃথিবীর আনন্দের নাহি সমুচ্চয় আনন্দে হইলা সর্বদিগ পথময় তিলমাত্র অনাচার হেন ভূমি নাই পরম উত্তম হইল সর্বঠাই ঠাই নাচিয়া যায়েন প্রভু গৌরাঙ্গ সুন্দর বেরিয়া গায়েন চতুর্দিকে অনুচর তুয়া চরণে মন লাগুরে সারঙ্গ ধর তুয়া চরণে মন লাগুরে চৈতন্য চন্দ্রের আদি সংকীর্তন ভক্ত গণ গায় নাচে শিষচি নন্দন কীর্তন করেন সবে ঠাকুরের সনে কোন দিকে যাই হা কেহ না হি জানে লক্ষ কোটি লোকে যে করে হরিধ্বনি ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মত শুনি ব্রহ্মলোক শিবলোক বৈকুণ্ঠ পর্যন্ত কৃষ্ণ সুখে পূর্ণ হইলা নাহি তার অন্ত সপার সর্বদেব আইলা দেখিতে দেখিয়া মূর্ছিত হইলা সবার সহিতে চৈতন্য পাইয়া খনে সর্বদেবগণ নররূপে মিশাইয়া করেন কীর্তন অজ ভব বরুণ কুবের দেবরাজ যম সোম আদি যত দেবের সমাজ ব্রহ্মসুখ স্বরূপ অপূর্ব দেখি রঙ্গ সবে হইলা নররূপে চৈতন্যের সঙ্গ দেবে নরে একত্র হইয়া হরি বলে আকাশ পুরিয়া সব মহাদীপ জলে কদলীর বৃক্ষব্রতি দুয়ারে দুয়ারে পূর্ণ ঘট ধান্যদা দীপ আম্র সারে নদীয়ার সম্পত্তি বর্ণিত শক্তিকার অসংখ্য নগর ঘর চত্বর বাজার এক জাতি লোক জাতি অর্বুদ অর্বুদ ইহা সংখ্যা করিবে কোন বা অবুধ অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা সকল একত্র করি থুইলেন তথা স্ত্রী জয়কার দিয়া বলে হরি তাহা লক্ষ বৎসরেও বর্ণিতে না পারি যে সব দেখ প্রভু নাচিয়া যাইতে তারার চিত্তবৃত্তি না পারে ধরিতে সে কারণ্য দেখিতে সে কন্দন শুনিতে পরমলম্পট পরে কান্দিয়া ভূমিতে বল বলো বলি নাচে গৌরাঙ্গ সুন্দর সর্ব অঙ্গে শোভে মালা অতি মনোহর যজ্ঞসূত্র ত্রিকচ্ছ বসন পরিধান ধুলায় ধূসর প্রভু কমল কমলনয়ন মন্দাকিনি হেন প্রেম ধারার গমন চানদের লয় মন দেখি সে বদন সুন্দর নাসাতে বহে অবিরত ধার অতি ক্ষীণ দেখি যেন মুকতার সুন্দর চাচর কেশ বিচিত্র বন্ধন তহিমালতীর মালা অতি সুশোভন জনমে জনমে প্রভু দেহই দান হৃদয়ের হুকলি অবিরাম এই মতো বরম আগে সকল ভুবন নাচিয়া যায়েন প্রভু শেষী নন্দন প্রিয়তম সব আগে নাচি নাচি যায় আপনে নাচয়ে পাছে বৈকুণ্ঠের রায় চৈতন্য প্রভু সে ভক্ত বাড়াইতে জানে যেন করে ভক্ত তেন কর এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে সবার সহিতে আই সেন গঙ্গা পথে বৈকুণ্ঠ ঈশ্বরে নাচে সর্বনদী আয় চতুর্দিকে ভক্তগণ পূর্ণ কীর্তি গায়ে হরি বলো মুগ্ধ লোক হরি হরি বল নামাভাসে নাহিরয় সমন ভয় রে এই সব কীর্তনে নাচে গৌরচন্দ্র ব্রহ্মাদি সেবর পাদ পদ্মদন্দ নাচে বিশ্বম্বর জগত্বর ভাগীরথী তীরে তীরে যার পদধুলি হই কুতুহলি সবেই ধরিল শিরে অপূর্ব বিকার নয়নে সুধার হুঙ্কার গর্জন শুনি হাসিয়া হাসিয়া শ্রীভুজ তুলিয়া বলে হরি হরি হরিবাণী মদন সুন্দর গৌর কলে বর দিব্য বাস পরিধান চাচর চিকুরে মালামন হরে যেন দেখি পাচবান চন্দন চর্চিত শ্রী শোভিত গলে দোলে বনমালা ঢুলিয়া পরয়ে প্রেমের স্থির নহে আনন্দেশ চিরবালা, কাম সরা যুগ পত্তন ভালে মলয় অজবিন্দু মুখতা দশন সিযুত বদন প্রকৃতি করুণা সিন্ধু ক্ষণে শত শত বিকার অদ্ভুত কত করিব নিশ্চয় অশ্রুকম্প ঘর্ম পুলক বৈবর্ণ না জানি কতেক হয় ত্রিভঙ্গ হইয়া কহুদাড়াইয়া অঙ্গুলে মুরলি বায় যিনি মত্ত গজ চলৈ সহজ দেখি নয় নজুরায় অতি মনোহর সূত্রবর সদয় হৃদয়ে শোভে এবোঝি অনন্তুণবন্ত রহিলা পরশ লোভে নিত্যানন্দ চাঁদ মাধবনন্দন শোভা করে দুই পাশে যত প্রিয় গণ করে কীর্তন সভা চাহিচাহি হাসে যাহ কীর্তন করে অনুক্ষণ শিব ভোলা সে প্রভু বিহরে নগরে নগরে আ কীর্তন খেলা যে কর বেশ যে অঙ্গ যে কমলা লালসা করে সে প্রভুধুলায় গড়াগড়ি যায় প্রতি নগরে নগরে লক্ষ কোটি দ্বীপে চাঁদেরও আলোকে না জানি কি ভেল সুখে সকল সংসার হরিব হিয়ার না বলাই কারো মুখে অপূর্ব কৌতুক দেখি সর্বলোক আনন্দ হইল ভোর সবেই সবার চাহিয়া আবধন, বলে ভাই হরি বল প্রভুর আনন্দ জানে নিত্যানন্দ যখন যে রূপ হয় পরিবার বেলে দুই বাহু মেলে যেন অঙ্গে প্রভুরয় নিত্যানন্দ ধরি বিরাসন করি ক্ষণে মহাপ্রভু বৈশে বাম কক্ষে তালি দিয়া কুতু হলি হরি হরি বলি হাসে অকপটে খনে কহে আপনে মুই দেব নারায়ণ কংসা সুর মারি মুই সে কংসারি বলি ছিয়া আবামন, সেতু বন্ধ করি রাবণ সংহারি মুই সে রাঘব করিয়া হুঙ্কার তত্ত্ব আপনার কহিচারি দিগে চায় কে বুঝে সে তত্ত্ব অচিন্ত সেই সেইখণে কহে আন দন্তৃণ ধরি প্রভু প্রভু বলি মাগতি দান যখন যে করে গৌরাঙ্গ সুন্দরে সব মনোহর লীলা আপন বদনে আপন চরণে অঙ্গলি ধরিয়া খেলা বৈকুণ্ঠ ঈশ্বর প্রভু বিশ্বম্বর সব নবদ্বীপে নাচে শ্বেতদ্বীপ নাম নবদ্বীপ গ্রাম বেদে প্রকাশ শিব পাছে মন্দিরা মৃদঙ্গ করতাল শঙ্খ না জানি কতেক বাজে মহাহরিধ্বনি চতুর্দিকে শুনি মাঝে শোভে দ্বিজ রাজে জয় জয় জয় নগর কীর্তন জয় বিশ্বম্বর নৃত্য বিংশ পদ গীত চৈতন্য চরিত জয় চৈতন্যের ভৃত্য যেই দিকে চায় বিশ্বম্বর রায় সেই দিকে প্রেমে ভাসে শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ গায়ে বৃন্দাবন দাসে হেন প্রতি নগরে নগর কীর্তন করেন সর্ব লোকের ঐশ্বর অবিচ্ছিন্ন হরিধ্বনি সর্বলোকে করে ব্রহ্মাণ্ড ভেদিয়া ধনী যায় বৈকুণ্ঠেরে শুনিয়া বৈকুণ্ঠনাথ শ্রী গৌর সুন্দর উল্লাসে উঠয়ে প্রভু আকাশ উপর মত্ত সিংহ যিনি কত তরঙ্গ প্রভুর দেখিতে সবার হর্ষ বারয়ে প্রচুর গঙ্গা তীরে তীরে পথ আছে নদীয়ায় আগে সেই পথে নাচি যায় গৌর রায় আপনার ঘাটে আগি ব্রহু করি তবে মাধায়ের ঘাটে গেলা হরি। বারকোনা ঘাটে নগরিয়া ঘাটে গিয়া গঙ্গা রনগর দিয়া গেল শিমুলিয়া লক্ষ কোটি মহাদ্বীপ দিকে জলে লক্ষ কোটি লোক দিকে হরি বলে ছন্দের আলোকে অতি অপূর্ব দেখিতে দিবানিষি এককে হো নারে নিশ্চয় সকল দোয়ার শোভা করে সুমঙ্গলে রম্ভাপূর্ণ ঘট আম্র সারদ্বীপ জলে অন্তরিক্ষে থাকি যত স্বর্গদেবগণ চম্প কমল্লিকা পুষ্প করে বরিশন পুষ্প বৃষ্টি হইল নবদ্বীপ বসুমতী পুষ্পরূপে জী করিল উন্নতি সুকুমার পদম্বুজ প্রভুর জানিয়া যুবা প্রকাশীলা দেবী পুষ্পরূপ হয়া, আগে নাচে শ্রীবাস অদ্বৈত হরিদাস পাঁচে নাচে গৌরচন্দ্র সকল প্রকাশ যে নগরে প্রবেশ করয় গৌরায় গৃহবৃত্তি পরিহরি সর্বলোক ধায় দেখি আসে চাঁদমুখ জগত জীবন ধন্যবত হইয়া পরয় সর্বজন নারীগণ হুলাহুলি দিয়া বলে হরি স্বামী পুত্র গৃহবৃত্ত সকল পাশরী অরুদ অরুদ নগরিয়া নদীয় কৃষ্ণ রসে উন্মাদ হইল সব আকার কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ গড়া গড়ে যায় আপনা পাশরী কেহ কেহ নানা মত বাদ্যবায় মুখে কেহ কারো কান্দে উঠে পরানন্দ সুখে কেহ কারো চরণ ধরিয়া পরিদে কেহ কারো চরণ আপন কেশ বাঁধে কেহ দণ্ডবত হয় কারো চরণে কেহ কোলা কুলি বা করে কারো সনে কেহ বলে মুই এই নিমাই পণ্ডিত জগত উদ্ধার লাগি হইনু বিদিত কেহ বলে আমি সে তো দ্বীপের বৈষ্ণব কেহ বলে আমি বই কুণ্ঠের পারিশদ কেহ বলে এজি ব্যাটা গেল কোথা লাগালি পাইলে আজি চূর্ণ কর মাথা ধর ধর এই পাপ পাশী পলায় বৃক্ষের উপরে গিয়া কেহ কেহ চড়ে সুখে পুন পুনো গিয়া লাভ দিয়া পরে পাশ্ডি রে ক্রোধ করি কেহ ভাঙ্গে ডাল কে বলে এই মুহীপাষণ্ডীর কাল অলৌকিক শব্দ কেহ উচ্চ করি বলে নিতে ঢলেখানে থাকি বলে আরে জমদূত যমদূত বলছে তোর সূর্য সুত বৈকুণ্ঠ নায়ক অবতরি সচি ঘরে আপনি কীর্তন করে নগরে নগরে যে নাম প্রভাবে তোর ধর্মরাজ জম। যে নামে তরিল অজামিল বিপ্রাধম হেন নাম সর্ব মুখে প্রভু বলাইলা উচ্চারণে শক্তি না তাহা শুনিলা প্রাণী মাত্র যদি করে অধিকার মোর করিব সংহার ঝাট কহ গিয়া যথা আছে চিত্রগুপ্ত পাপির লিখন সব ঝাট কর জিনাম প্রভাবে তীর্থ রাজ বারাণসী যাহা গায়ে শুদ্ধ সত্য শেত দ্বীপবাসী সর্ববন্ধ মহেশ্বরাম প্রভাবে হেন সর্বলোকে শুনে বল এবে হেন নাম লও সর্ব অপকার ভজ বিশ্বম্বর সংহার আর জন সব দিশে রা যায় ধর ধর কোথা কাজী ভান্ডিয়া পলাই কৃষ্ণের কীর্তন যে যে পাপি নাহি মানে কোথা গেল সে সকল পাশী এখনে মাটিতে কিলাই কেহ পাশী বলিয়া হরি বলি বলে পুন হুঙ্কার করিয়া এই মতো কৃষ্ণের উন্মাদে সর্বক্ষণ কিবা বলে কিবা করে নাহি ক স্মরণ নগরিয়া সকলের উন্মাদ দেখিয়া মরে পাসণ্ডী সব জলিয়া পুড়িয়া সকল পাসণ্ডী মিলি ঘনে মনে মনে গোসাই করেন কাজিয়াই সে এখনে কোথা যায় রঙ্গ কোথা যায় রাখ কোথা যায় নাট কোথা যায় যাক কোথা যায় কলা পোতা ঘট অম্রসার এ সকল বচনের শোধিতবেধার যত দেখো মহাতাপ দেউটি সকল যত দেখো হের সব ভাবক মণ্ডল গন্ডগোল শুনিয়া ইসে কাজী যবে সবার গঙ্গায় ঝাপ দেখি বাং তবে কেহ বলে মুই নিকটে থাকিয়া নগরিয়া সব কেহ বলে চলো যাই কাজিরে কহিতে কেহ বলে যুক্তি নহে এমনও করিতে কেহ বলে ভাইসব এক যুক্তি আছে সবে রড দিয়া যায় ভাবকে কাছে আইসে করিয়া কাজী বচন তোলাই তবে এক জনাও না আপনা খায় মনে চৈতন্যের গণমত্ত শ্রীহরি কীর্তনে সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দনমালা আনন্দে গায়েন কৃষ্ণ সবে হই ভোলা নদীয়ার একান্তে নগর শিমুলিয়া নাচিতে নাচিতে প্রভু উত্তরে অনন্তর বুধ মুখে হরিধ্বনি শুনি হুঙ্কার করিয়া নাচে দ্বিজ কুলমণি শ্রী কমল নয়নে কত আছে জল কতে কবা ধারাবহে পরম নির্মল কম্পভাবে উঠে পড়ে অন্তরিক্ষ হইতে কান্দে নিত্যানন্দ প্রভু না পারে ধরিতে শেষে বাজে হয় মূর্ছানন্দ সহিত প্রহরে ক ধাতু নাহি সবের চমকিত এই মতো অপূর্ব দেখিয়া সর্বজন সবেই বলে নে পুরুষ নারায়ণ কেহ বলে নারদ প্রল্লাদ সুখ যেন কেহ বলে যে সে মনুষ্য নহেন, এই মতো বলে যেন যার অনুভব অত্যন্ত তার কি বলে পরমবৈষ্ণব বাহ্য নাহি প্রভুর পরম ভক্তিরসে বাহুতুলি হরি বল হরি বল ঘষে শ্রীমুখের বচন শুনিয়া একবারে সর্বলোক হরি হরি বলে উচ্চ স্বরে গৌরাঙ্গ সুন্দর যায় যেদিকে নাচিয়া সেই দিকে সর্বলোক চল এ ধাইয়া কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর বাদ্য কোলাহল কাজী শুনোয় প্রচুর কাজী বলে শুনো ভাই কি গীত বাদন কী বাকার বিভা কি বা কীর্তন মোর বল লঙ্ঘিয়া কে করে হিন্দু আনি ঝাড় জানি আও তবে চলিব আপনি কাজীর আদেশে তবে অনুচর ধায় সংঘট দেখি আপনার শাস্ত্র গায় বলে কোটি কোটি লোক সঙ্গে নিমায় আচার্য সাজিয়া আইসিয়াজি কিবা করে কার্য লাখে লাখে মহাতপ দীপ সব জলে লক্ষ কোটি লোক মেলি হিন্দু আনি বলে দুয়ারে দুয়ারে কলা ঘট আম দেখি নদীয়ার নি কতেক খই করি ফুল পড়ে বাজন শুনিতে দুই শ্রবণ পারে হেন মতো নদীয়ার নগরে নগরে রাজা আসি তো কেহ এমন না করে সব ভাবকের বড় নিমাই পণ্ডিত সবে চলে সে নাচিয়া যায় যে ভিত যে সকল নগরিয়া মারিল আমরা আজি কাজী মারো বলিয়াই সে তাহারা এক যে হুঙ্কার করে নিমাই আচার্য সেই সে হিন্দুর ভূত এ তাহার কার্য বামনা এত কান্দে কেন বামনের দুই চক্ষে নদী বহে যেন কেহ বলে বামনের কে আছে কোথায় সেই দুঃখে কাঁদে হেন বুঝি সে সজায় কেহ বলে বামন দেখিতে লাগে ভয় গিলিতে আইসে যেন দেখি কম্প হয় কাজী বলে হেন বুঝি নিমাই পণ্ডিত বিহা করিবারে বা চলিলা কোন বিহিত এবার নহে মোরে লঙ্ঘি হিন্দুয়ানি করে তবে জাতি নিমু আজি সবারও নগরে এই মতো যুক্তি কাজী করে সর্বগণে মহাবাদ্য কোলাহল শুনি ততক্ষণে সর্বলোক চূড়ামণি প্রভু বিশ্বম্বর আইলানা চিয়া যথা নগর কোটি কোটি হরিধ্বনি মহাকোলা হল স্বর্গমর্ত পাতালাদি পুরিল সকল শুনিয়া শুনিয়াকম্পিত কাজী ঘনশহ ধায় সর্পভয়ে যেন ভেক ইন্দুর পলায় পুরিল সকল স্থান বিশ্বম্বরগণে ভয়ে পলাইতে কেহ দিঘি মাথায় ফেলিয়া পাগ কেহ সেই মেলে অলক্ষিতে নাচয়ে অন্তরে প্রাণ হালে যার দাড়ি আছে সেই হইয়া অধমুখ লাজে মাথা নাহি তোলে ডরে হালে বুক অনন্ত অর্বুদ লোক কেবা কারে চিনে আপনার দেহমাত্র কেহ না হি জানে সবেই নাচেন সবে গায়েন কৌতুকে ব্রহ্মাণ্ড পুরিয়া হরি বলে সর্বলোকে দারে প্রভু বিশ্বম্বর ক্রোধা বেশে হুঙ্কার ক্রোধে বলে প্রভু আরে কাজী বেটা কোথা ঝাট আনো ধরিয়া কাটিয়া ফেলো মাথা নির্জবন করো আজি সকল ভুবন পূর্বে যেন বৎকল সে কালো যবন প্রাণ লইয়া কোথা কাজী গেল দিয়াদার ঘর ভাঙ্গ ভাঙ্গ প্রভু বলে বার বার সর্বভূত অন্তর্জামি শন আজ্ঞালঙ্গি বেক হেন আছে কোনজন মহামত্য সর্বলোক চৈতন্যের রসে ঘরে উঠিলেন সবে প্রভুরও আদেশে কেহ ঘর ভাঙ্গে কেহ ভাঙ্গেন দুয়ার কেহ লাথি মারে কেহ করয় হুংকার আমি কেহ ফেলেহ কদলির বন ভাঙ্গি হরি বলে পুষ্পের উদ্যানে লক্ষ লক্ষ লোক গিয়া উপারিয়া ফেলে সব হুঙ্কার করিয়া পুষ্পের সহিত ডাল ছিন্ডিয়া ছিন্ডিয়া হরি নাচে সব শ্রুতি মূলে দিয়া একটি করিয়া পত্র সর্বলোকে নিতে কিছু না রহিল আর কাজিরও বাড়িতে ভাঙ্গিলেন যত সব বাহিরের ঘর প্রভু বলে অগ্নিদেহ বাড়িরও ভিতর পুরিয়া মরুক সব গণের সহিতে সর্ববারী বেরিয়ে অগ্নিদেহ চারিভিতে দেখো মোরে কি করে উহার নরপতি দেখো আজি কোন জনে করে অব্যাহতি জমকাল মৃত্যু মোর সেবকের দাস মোর দৃষ্টি পাতে হয় সবার প্রকাশ। সংকীর্তন আরম্ভে মহারাবতার কীর্তন বিরোধী পাপী করিমু সংহার সর্বপাত কেও যদি করয় কীর্তন অবশ্য তাহারে মুই করিমু স্মরণ তপস্বী সন্ন্যাসী যে যে জন। সংহারি মু যদি সব না করে কীর্তন অগ্নি দেহ ঘরে সব না করিহ ভয় আজি সব জগনের করি দেখিয়া প্রভুর ক্রোধ সর্বভক্তগণ গলায় বাঁধিয়া বস্ত্র পড়িলা তখন ঊর্ধ্ববাহু করিয়া সকল ভক্তগণ প্রভুর চরণে ধরি করেনি বেদন। তোমার প্রধান অংশ প্রভু শঙ্কর্ষণ তাহার অকালে ক্রোধ না হয় কথন যে কালে হইবে সৃষ্টির সংহার শঙ্কর্ষণ ক্রোধে হন রুদ্র অবতার যে রুদ্র সকল সৃষ্টি খনেকে সংহারে শেষে তিহ আসি মিলে তোমারও শরীরে অংশাংশের ক্রোধে যার সকল সংহারে সে তুমি করিলে ক্রোধ কঞ্জন তরে অক্রোধ পরমানন্দ তুমি বেদে গায় বেদবাক্য প্রভুঘ তোমার ক্রোধের নহে পাত্র সৃষ্টি স্থিতি প্রলয়ে তোমার লীলা মাত্র করিলা তো কাজীর অনেক অপমান আর যদি ঘটে তবে সংহারী হ প্রাণ জয় বিশ্বম্বর মহারাজ রাজেশ্বর জয় সর্বলোকনাথ শ্রীগৌর সুন্দর জয় জয় অনন্ত স্বয়ন রমাকান্ত তুলি স্তুতি করে সকল মহান্ত হাসে মহাপ্রভু সর্বদাসের বচনে হরি বলি নৃত্য রসে চলিলা তখন কাজী করিয়া দণ্ড সর্বলোক রায় সংকীর্তন রসে সর্বগণে নাচি যায় মৃদঙ্গ মন্দিরাবাজে শঙ্খ করতাল রামকৃষ্ণ জয়ধ্বনি গোবিন্দ গোপাল কাজীর ভাঙ্গিয়া ঘর সর্বনগরিয়া মহানন্দে হরি বলি যায় নচিয়া পাসণ্ডীর হইল পরম চিত্ত ভঙ্গ পাসণ্ডী বিষাদভাবে বৈষ্ণবের রঙ্গ জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি বনমালী গায়ে সব নগরিয়া দিয়া হাতে তালি জয় কোলা হল প্রতি নগরে ভাসয়ে সকল লোক আনন্দ সাগরে কেবা কোন দিকে নাচে কেবা গায়ে হেন নাহি জানি কেবা কোন দিকে ধায় আগে নৃত্য করিয়া চলে ভক্তগণ শেষে চলে মহাপ্রভু শ্রী শচি নন্দন কীর্তনিয়া ব্রহ্মা শিব অনন্ত আপনি নৃত্য করে প্রভু বৈষ্ণবের চূড়ামণি ইহাতে সন্দেহ কিছু না করিহ মনে সেই প্রভু আছে কৃপায় আপনে অনন্ত অর্বোদলক সঙ্গে বিশ্বম্ভর প্রবেশ করিলা শঙ্খ বনিকো নগর শঙ্খ বণিকের পুরে উঠিল আনন্দ হরি বলি বাজায় মৃদঙ্গ ঘণ্টা শঙ্খ পুষ্পময় পথে নাচি চলে বিশ্বম্ভর চতুর্দিকে জলে দ্বীপ পরম সুন্দর সে চন্দ্রের শোভা কি বা কহিবারে পারি যাহাতে কীর্তন করে গৌরঙ্গি প্রতিদ্বারে পূর্ণ কুম্ভ রম্ভা আম্রসার নারী অম্রসার হরি হরিবলি দেয় জয়কার এই মতো সকল নগরে শোভা করে আইলা ঠাকুর তন্তুবায়ের নগরে উঠিল মঙ্গল ধনী জয় কোলাহল তন্তুবায় সব হইলা আনন্দে হবল নাচি সব নগরিয়া দিয়া করতালি হরি বল মুকুন্দ গোপাল বনমালি সর্বমুখে হরি নাম শুনি প্রভু হাসে নাচিয়া চলিলা প্রভু শ্রীধরেরও বাসে ভাঙ্গায় এক ঘর মাত্র শ্রীধরেরও বাস উতরিলা গিয়া প্রভু তাহারও আবাস সবে এক লৌহপাত্র আছয়ে আছ কত ঠাই কতঠাই তালি তাহা চোরে ওনা হরে নৃত্য করে মহাপ্রভু শ্রীধর অঙ্গনে জল পাত্র প্রভু দেখিলা পণে ভক্ত প্রেম বুঝাইতে শিশুচি নন্দন লৌহ তুলি লইলেন ততক্ষণ জল পেয়ে মহাপ্রভু সুখে আপনার কার শক্তি আছে তাহা নয় করিবার মরিলু মরিলু বলি ডাকয়ে শ্রীধর মোরে সংহারিতে সে আইলা মোর ঘর বলিয়া মূর্ছিত হইল সুকৃতি শ্রীধর প্রভু বলে শুদ্ধ মোর আজি কলেবর, আজি মোর ভক্তি হইল কৃষ্ণেরও চরণে শ্রীধরের জলপান করিল যখনে এখন এসে বিষ্ণু ভক্তি হইল আমার কহিতে কহিতে পরে নয়নের ধার বৈষ্ণবের জলপানে পানে বিষ্ণু ভক্তি হয় সবার বুঝায় প্রভু গৌরাঙ্গ সদয় পার্থেদ বৈষ্ণবশান্নম প্রযত্নে নচক্ষণ সর্বপাপ বিশুদ্ধার্থম তদ্ভাবে জলম পিবে ভকত বৎসল্য দেখি সর্বভক্তগণ সবার উঠিল মহা আনন্দ কদ নিত্যানন্দ গদাধর পড়িলা কান্দিয়া অদ্বৈত শিবাস কান্দে ভূমিতে পড়িয়া কান্দে হরি দাসগঙ্গা দাসবক্রেশ্বর মুরারি মুদ কান্দে শ্রীচন্দ্র শেখর গোবিন্দ গোবিন্দানন্দ শ্রী গর্ভ শ্রীমান কান্দে কাশীশ্বর শ্রী জগদানন্দরাম জগদীশ গোপীনাথ কান্দে নন্দন শুক্লাম্বর গরুর কান্দয়ে সরবজন লক্ষ কোটি লোক কান্দে সিরে দেয়া হাত কৃষ্ণ রেঠা কুরু মোর অনাথের নাথ কি হইল বলিতে নারী শ্রীধরেরও বাসে সর্বভাবে প্রেমভক্তি হইলা প্রকাশে কৃষ্ণ বলি কান্দে সর্বজগত হরিষে সংকল্প হইল সিদ্ধি গৌরচন্দ্র হাসে দেখো সব ভাই এই ভক্তের মহিমা ভক্ত বাত্সল্যের প্রভু করিলেন সীমা লৌহ জল পাত্র তাতে বাহিরের জল পরম আদরে পান কইলেন সকল পরমার্থে পান ইচ্ছা হইল যখনই সুধামৃত ভক্ত জল হইল তখনই ভক্তি বোঝাইতে সে আমত পাত্রে জল পরমার্থে বৈষ্ণবের সকল নির্মল দাম্ভিকের রত্নপাত্র দিব্য জলাশনে আছু কপিবার কার্য না দেখে নয়নে যে সে সেবকের সরবভাবে খায় নৈবেদ্যাদি বিধির অপেক্ষা না হি চায় অল্প দ্রব্য দাসেও না দিলে বলে খায় তার সাক্ষী ব্রাহ্মণের ক্ষুদ অবশেষে সেবকেরে করে সাথ, তার সাক্ষী বনবাসে যুধিষ্ঠির শাক সেবক কৃষ্ণের পিতা মাতা পত্নী ভাই দাস বই কৃষ্ণের দ্বিতীয় আর নাই যে রূপ চিন্ত দাসে সেই রূপ হয় দাসে কৃষ্ণে করিবারে পারয়ে বিক্রয় সেবক বৎসল প্রভু চারিবেদে গায় শিবকের স্থানে কৃষ্ণ প্রকাশে সদায় নয়ন ভরিয়া দেখো দাসেরও প্রভাব হেন দাস ভাবে কৃষ্ণে কর অনুরাগ অল্প হেন নামানি হ কৃষ্ণ দাস নাম অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান বহু কোটি জন্ম যে করিল নিজ ধর্ম অহিংসার অমায় করে সর্বকর্ম অহরণি সদাস্যভাবে যে করে প্রার্থন গঙ্গালভ্য হয় কালে বলি নারায়ণ তবে হয় মুক্ত সর্ব বন্ধের অবিনাশ মুক্ত হইলে হয় সেই গোবিন্দের দাস এই ব্যাখ্যা করে ভাষ্যকারের সমাজে মুক্ত সব লীলাতনু করি কৃষ্ণ ভজে মুক্তা অপিল বিগ্রহম কৃত্যা ভগবন্তম ভে অতএব ভক্ত হয় ঈশ্বর সমান ভক্তস্থানে পরাভব মানে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডে আছে স্তুতিমালা ভক্ত হেন স্তুতির না ধরে কেহ কলা দাস নামে ব্রহ্মা শিব ধরণী ধরেন্দ্র চাহে দাস অধিকার সব ঈশ্বর তুল্য স্বভাবেই ভক্ত তথাপি হক্ত হইবারে অনুরক্ত হেন ভক্ত বলিতে হরিষে পাপি সব দুঃখ পায় নিজ কর্ম দোষে কৃষ্ণের সন্তোষ বর ভক্ত হেন নামে কৃষ্ণচন্দ্র ভক্ত আর কে বা জানে উদর ভরণ লাগি এবে পাপী সব লয় ঈশ্বর আমি মূলে জরদ গভ গর্ধব তুল্য শিষ্যগণ লয়া কেহ বলে আমি রঘুনাথ ভাব গিয়া কুকুরের ভক্ষ দেহ ইহারে লইয়া বল ঈশ্বর বিষ্ণু মায়ামুগ্ধ হইয়া সর্বপ্রভু গৌরচন্দ্র শিশুচি নন্দন দেখো তার শক্তি এই ভরিয়া নয়ন ইচ্ছা মাত্র কোটি কোটি সমৃদ্ধ হইল কত কোটি মহাদীপ জ্বলিতে লাগিল কেবার প্রতি দ্বারে দ্বারে কেবা গায়ে কেবা পুষ্প বৃষ্টি করে করিলেন মাত্র শ্রীধরের জলপান কি হইল না জানি প্রেমের অধিষ্ঠান ভকত বাৎসল্য দেখি ত্রিভুবন কান্দে ভূমিতে লোটায় কেহ কেশ না হি বান্ধে শ্রীধর কান্দয়ে তৃণ ধরিয়া দর্শনে উচ্চ করি হরি বলে সজল নয়নে কি জল করিল পান ত্রিয়ায় নাচয়ে শ্রীধর কান্দে করে হায় হায় ভক্ত পান করি প্রভু বিশ্বম্ভর শ্রীধর অঙ্গনে নাচে বৈকুণ্ঠ ঈশ্বর প্রিয়গণে চতুর্দিকে গায়ে মহারসে নিত্যানন্দ গদাধর শোভে দুই পাশে খোলা বেচা সেবকের দেখো ভাগ্যসীমা ব্রহ্মা যার দেখিয়া মহিমা ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণের নাহি পাই কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই জল পানে শ্রীধরের অনুগ্রহ করি নগরে আইলা পুন গৌরাঙ্গ শ্রীহরী নাচে ভক্তি রসের ঠাকুর চতুর্দিকে হরিধ্বনি শুনিয়ে প্রচুর সর্বলোক যিনি নবদ্ীপের শোভায় হরি বল শুনিমাত্র সবার জীবায় যে সুখে বিহবল সুক নারদ শঙ্কর সে সুখে বিহবল সর্বনদিয়ানগর সর্বনবদ্বীপে নাচে ত্রিভুবন রায় গাদিগাছা পারডাঙা মাজি দা দিয়া যায় এক নিশা হেনজ্ঞান না করি মনে কত কল্প গেল সেই নিশার কীর্তনে চৈতন্য চন্দ্রের কিছু অসম্ভব নয় ভ্রুভঙ্গে যাহার হয় ব্রহ্মাণ্ড প্রলয় মহাভাগ্যবানে সে সব তত্ত্ব জানে শুষ্কতর্কবাদী পাপী কিছুই না মানে যে নগরে নাচে বই কুণ্ঠের অধিরাজ তাহারাও ভাসয়ে আনন্দ সিন্ধু মাঝ সে হুঙ্কার সে গর্জন সে প্রেমের অধার দেখিয়া কান্দ স্ত্রী পুরুষ নদিয়ার কেহ বলে শচীর চরণে নমস্কার হেনমহাপুরুষজন মিল গর ভেজার কেহ বলে জগন্নাথ মিশ্র পুণ্যবন্ত কেহ বলে নদীয়ার ভাগ্যের না অন্ত এই মত লীলা প্রভু কত কল্প কইলা সবে বলে আজি রাত্রি প্রভাত না হইলা এই মত বলি সবে দেয় জয়কার সর্বলোকে হরিবিনে নাহি বলে আর প্রভু দেখি সর্বলোক দণ্ডবত হয়া, পরয়ে পুরুষ স্ত্রিয়ে বালক লইয়া শুভ দৃষ্টি গৌরচন্দ্র করিসে সানুভবানন্দে প্রভু কীর্তনে বি হরে এসব লীলার কভু নি পরিচ্ছেদ আবির্ভাব তিরভাব এই কহেবেদ যেখানে যে রূপ ভক্ত করে ধ্যান সেই রূপে সেইখানে প্রভু বিদ্যমান যদ্ তুর্গায় বিভবন্ত তত্তদ্ বপু আদ্যা বিহ চৈতন্য এসবে লীলা করে যার ভাগ্যে থাকে সে দেখ এ নিরন্তরে ভক্ত লাগি প্রভুর সকল অবতার ভক্ত বই কৃষ্ণ কর্ম না জানো এ আর কোটি জন্ম যদি যোগ যজ্ঞতপ করে ভক্তি বিনা কোনো কর্মে ফল নাহি ধরে হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয় অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়, আদি দেব জয় জয় নিত্যানন্দ রায় চৈতন্য কীর্তনস্ফুরে যাহার কৃ পায় কেহ বলে নিত্যানন্দ বল রাম কেহ বলে চৈতন্যের বড় প্রিয়তম কেহ বলে মহাতেজি অংশ অধিকারী কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি কিবা বা নিত্যানন্দ কী বা ভক্ত জ্ঞানী যার যেন মত ইচ্ছা না বলেনি যে সে কেন চৈতন্যের নিত্যানন্দ নহে তবু সে চরণ ধন রহু করিদয়ে এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারতার শিরেরও উপরে চৈতন্য প্রিয়ের পায়ে মর নমস্কার অবধূত চন্দ্রপ্রভু হউ ক আমার চৈতন্যের কৃপায় সে নিত্যানন্দ চিনি নিত্যানন্দ জানাইলে গৌরচন্দ্রে জানি গৌরচন্দ্র নিত্যানন্দ শ্রীরাম লক্ষ্মণ গৌরচন্দ্র কৃষ্ণ নিত্যানন্দ শঙ্কর নিত্যানন্দ স্বরূপে সে চৈতন্যেরও ভক্তি সর্বভাবে করিতে ধরয়ে প্রভু শক্তি চৈতন্যের যত প্রিয় সেবক প্রধান তাহার আসে জ্ঞাত নিত্যানন্দেরও আখান, তবে যে দেখো অন্য অন্ন দ্বন্দ্ববাজে রঙ্গ করে কৃষ্ণচন্দ্র কেহ নাহি বুঝে ইহাতে যে এক বৈষ্ণবের পক্ষ লয় অন্ন বৈষ্ণবের নিন্দে সেই যায় ক্ষয় সর্বভাবে ভজে কৃষ্ণ কারে কারেনাজি নিন্দে সেই সে গণনা পায় বৈষ্ণবের বৃন্দে অদ্বৈত চরণে মোর এই নমস্কার তান প্রিয়তা হেমতি রহু ক আমার সর্বগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিল মধ্য খণ্ড ভক্তিলভ্য হয় অদ্বৈতের পক্ষয়া নিন্দে ধর, সে পাপৃষ্ঠ কভু হে অদ্বৈত কিঙ্কর চৈতন্য চন্দ্রের কথা অমৃত মধুর সকল জীবের মনে প্রচুর। শুনিলে চৈতন্য কথা যার হয় সুখ সে অবশ্য দেখিবে চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যেন বৃন্দাবন দাস তছু যুগে গানো। এটি শ্রী চৈতন্যভাগ মধ্যখণ্ডে নগর ভ্রমণ নাম ত্রয়ংশতিমধ্যায়